তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্পটিকের মতো পান পাত্রে রূপালী পাত্রে পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করে দেবে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 প্রথমে আপনি রূপার বাগানটিতে গেলেন এবং গিয়ে দেখলেন সেখানকার গাছপালা গাছের পাতা সাজানো টেবিল থালাবাসন চামচ এবং বাগান সংলগ্ন বাগানবাড়ি প্রাসাদ সব কিছুই খাঁটি রূপার একইভাবে অন্য বাগানটিতে গিয়ে আপনি দেখলেন সেখানে সব কিছু খাঁটি সোনার তৈরি তখন হয়তো আপনি আপনার স্ত্রীর সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন কথা বলছেন এবং তখন আপনার স্ত্রী হয়তো আপনাকে বলছে যে দেখো স্বর্ণের বাগানটা তুমি আমাকে দিয়ে দাও আর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 এই জান্নাত এবং আল্লাহর এই দিদারের মাঝখানে আল্লাহ সাক্ষাৎ করার মধ্যবর্তী স্থানে পরোয়ার দিগারের প্রবল প্রতাপ এবং গৌরবের চাদর ভিন্ন আর কোনো আড়াল থাকবে না জান্নাত শুধুমাত্র ব্যক্তিগত উপভোগের স্থান নয় জান্নাতের মানুষদের জান্নাতের বাসিন্দাদের আনন্দময় জীবনের একটি বড় অংশ হচ্ছে তাদের সামাজিক জীবন অর্থাৎ সেখানে আপনি শুধুমাত্র আপনার স্ত্রীর সাথে বসবাস করছেন বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন এগুলি সব নয় বরং জান্নাতে খুবই প্রান্তি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 কোন একটি বিষয়ে আপনি হয়তো দুইটি ভিন্ন বর্ণনা পেয়েছেন এবং কোন বর্ণনাটি সঠিক সেটা আপনি জানতে চান সরাসরি আপনি রাসদুল্লাহ সাল্লাহসাল্লামের সাথে কথা বলে জানতে পারেন তার সাথে যত খুশি আপনি সময় কাটাতে পারবেন এবং যেহেতু আপনি তারই উম্মার একজন সদস্য কেন তিনি আপনাকে সময় দিবেন না আপনি জানতে চাইতে পারেন যুদ্ধের অনুভূতি মক্কা বিজয় করার পর রাসুল্লাহ সাল্লাস্লামের অনুভূতি এবং মিরাজের ঘটনা সব আপনি জানতে পারেন আপনি হয়তো ইচ্ছা করলেন আপনি মনসাল্লাহিসামের সাথে সময় কাটাবেন তার সময়ে দুনিয়া কেমন ছিল ফের আউনের সম্পর্কে জানতে চান সেগুলো জানতে পারবেন যদি আপনি চান আদম আলহামের সাথে সাক্ষাৎ করবেন তাকে জিজ্ঞাসা করবেন যে যখন তিনি প্রথম মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন কীভাবে এই সব কিছুর সাথে মানিয়ে নিয়েছিলেন কিভাবে মানস সভ্যতা তৈরি হলো পৃথিবী সেই সময়ে কেমন ছিল ইত্যাদি আপনি তার সাথে কথা বলিয়ে নিতে পারেন এবং জান্নাতিদের এই ধরনের সামাজিক জীবন আলাপচারিতা পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করা এবং নিজেদের মধ্যে কিংবা জান্নাতিরা এবং জাহান্নামিদের মধ্যে সংঘটিত কিছু কথোপকথন এগুলো সম্পর্কে আলা সুহাম তৌলাহ কুরাহনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং এর পূর্বে আল্লাহ সুহাম তোলা বিভিন্ন কথোপকথন উল্লেখ করার পূর্বে আল্লা সুহাল্লাহ জান্নাতিদের সম্পর্কে বলছেন যে এবং আমরা তাদের অন্তরে ওত থাকা সমস্ত কষ্টের অনুভূতিকে দূর করে দেব তারা হয়ে যাবে একে অপরের ভাই একে অপরের দিকে আনন্দের সাথে মুখোমুখি হয়ে তারা মর্যাদার আসনে বসে থাকবে ফি সুদীন ইহন ইন সুরি মুয়ু হুম ফি হম হুম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 ইমনি কাসির রহমাউল্লাহ এই আয়াতের তাপসিরে উল্লেখ করেছেন আবু উমামা রদিউল্লু তালহু তিনি বলেন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করার পূর্বেই আল্লা সুমতা তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই ধরনের অনুভূতিগুলো দূর করে দেবেন আবু সঈদ আল খুদ্রি থেকে বর্ণিত একটি হাদিস আমরা জানি রাসুল্লা স্লাম বলেছেন যে মুমিনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থলে অবস্থিত একটি সেতু বা একটি পুলের উপর ব্রিজের উপর আটক হবে এবং দুনিয়াতে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 तर जन्न ज परस्पर साक्षात करबें तर मध्य एक मौलिक पार्थक्य रहा जे कारणटी जानना एक जन व्यक्ति अपर आक जन जान्नि व्यक्तर शुदुम्र देखात् मध्य आनंद ए सुखर उपकरण खुजे पा कारण्ट हे ते परर प्रति कोरण न्यूनतम घृणा विद्वेष हिंसा वपछंदो मनोभ क्या करबे जाननाते सबा सबा के भलोबाशे भलोबाशा केमन রাসুলুল্লাহ সাল্লা বলেছেন যে তাদের অন্তরসমূহ হবে একজন মানুষের অন্তর মত তিনি বলেন তাদের মধ্যে কোনো প্রকার মতভেদ এবং কোনো হিংসা বিদ্বেষ থাকবে না সবার অন্তকরণ একই অন্তর হবে দুনিয়াতে আমরা এক একজন মানুষের চিন্তাধারা মন মানসিকতা এক এক রকম কাজেই মানুষে মানুষে এই মনের মিল না থাকার কারণে চিন্তাধারা বিভিন্ন রকম হওয়ার কারণে বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য মন কষাকষি হয়ে থাকে কিন্তু জান্নাতে।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 রাসুল্লাহ সাল্লাহলামের হৃদয়ের উপরে শয়তানের এই ধরনের অসব কাজ করবে না কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং এ কারণে রাসুল্লাহ সাল্লাহ আসলামের অন্তর ছিল পবিত্র এবং তার উপর শয়তানের কোনো প্রভাব ছিল না কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা জানি আমাদের প্রত্যেকের সাথে একজন কারিন আছে কারিন অর্থ হচ্ছে সঙ্গী আমাদের প্রত্যেকের উপর একজন শয়তান নিযুক্ত আছে এবং তার কাজই হচ্ছে সবসময় আমাদেরকে বিপদগামী করা আমরা যেখানেই যাই না কেন আমাদের সাথে একজন শয়তান চলাফেরা করি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 তার এখন কি অবস্থা কোথায় আছে সে তখন সেই মুসলিম ব্যক্তিটি আলা সুখ তাকে তার সেই অবিশ্বাসী কােন এবং এই প্রসঙ্গে আলু বলেন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 আমরা যখন মারা যাব এবং ধুলা এবং হারগরে করে পরিণত হয়ে যাব এরপর কি আমরা সত্যিই কর্মফল স্বরূপ পুরস্কার এবং শাস্তি ভোগ করবো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 জিবন্ নী কে বদন অং কেব যদন মদন রু নক সংল মু কুম হক কলুনা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 এবং গুরু তৃতীয় এই ধরনের কথোপকথন সম্পর্কে আলাচ মহা তালা আমাদেরকে বলছেন ইন ও কল ইহ উল ইন গোল ও ম উ সিনুলেম হফিদিন ফলীন মনো মিনল কুফরিয়ক আল ইউ যারা অপরাধী তারা বিশ্বাসীদেরকে উপহাস করত। এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন তারা পরস্পরের চোখ কিপে ইশারা করত তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতো। তখনও হাসি তামাশা করে হাসাহাসি করে ফিরত আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত তারা বলতো নিশ্চয়ই আর হচ্ছে বিভ্রান্ত অথচ আলাস বলছেন অথচ তারা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 এবং এগুলো ছিল আমরা জান্নাতি মানুষদের সামাজিক জীবন সম্পর্কে জানলাম এবং তাদের বেশ কিছু কথোপকথন সম্পর্কে আলাস মোহাম্মত আল্লাহর গালাম কুরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম এবং জান্নাতের পরবর্তী বিষয়টি হচ্ছে আমরা যা আলোচনা করতে যাচ্ছি জান্নাতিদের ইবাদতমূলক কর্মকাণ্ড কি হবে জান্নাতে আল্লাহর প্রতি কোনো প্রকারের ইবাদতমূলক কর্মকাণ্ড থাকবে না কোনো সালাদ সিয়াম জাকাত ইত্যাদি থাকবে না আমাদের উপরে কোনো বাধ্যবাধকতা থাকবে না ইবাদতের শুধু একটা মাধ্যম তখনও বিদ্যমান থাকবে সেটা হচ্ছে তাসবি অর্থাৎ আলাহু মাহমাতার প্রশংসা এবং আল্লাহতাল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্ব মহিমা স্বীকার করা রসুল্লা সাল্লাম বুখারির হাদিসে বলেছেন যে তারা জান্নাতিরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবে সকালে এবং সন্ধ্যায় তাসবি করবে কিন্তু আলেমগণ উল্লেখ করেছেন যে এটা এমন কোনো ইবাদত নয় যেটা আমাদের প্রতি আদেশ করা হয়েছে বরং এটা স্বতঃস্ফূর্ত হবে এবং এটা এই তাসবি জান্নাতিদের জন্য আনন্দ এবং উৎফুল্লতা লাভের একটি মাধ্যম অর্থাৎ তারা নিজেরাই এটা প্রশান্তি লাভ করার জন্যই করবেন তারা এতটা স্বতঃস্ফূর্তভাবে তাসবিহ করবেন আলোচক মহামদার শ্রেষ্ঠত্ব বরত্ব স্বীকার করবেন যেভাবে একজন মানুষ দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকে এবং এই শ্বাস প্রশ্বাস নেওয়াটা এতটাই স্বতস্ফূর্ত যে আমরা অনেক সময় অনুভব করি না যে আমরা শ্বাস নিচ্ছি অটোমেটিক আমরা এই বিষয়টা অভ্যস্ত হয়ে যাই সুতরাং জান্নাতীদের আলোচক মহামন্তলার এই তাসবিহ এটা হবে তাদের কাছে নিঃশ্বাস নেওয়ার মতো সম্পূর্ণ বিনা প্রচেষ্টায় প্রাকৃতিকভাবে একটি বিষয় এবং এটাই হচ্ছে ইবাদতের একমাত্র মাধ্যম এবং এটা ছাড়া অন্যান্য সমস্ত কর্মকাণ্ডই জন্নাতিদের হচ্ছে অবকাশ যাপনের মতো জান্নাতে একজন ব্যক্তি যা চায় সে তাই পাবে উদাহরণস্বরূপ সই বুখারির একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি রাসিদুল্লাহ সাল্লা সাল্লাম একটা মানে একবার কথা বলছিলেন এবং সেখানে একজন গ্রাম্য বেদুইন উপস্থিত ছিল আসল সাল্লাম বলছিলেন যে একজন মানুষ চান্নাতে গিয়ে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে প্রার্থনা করবে ইয়া আল্লাহ আমি চাষাবাদ করতে চাই কৃষি কাজ করতে চাই আল্লাহ সুফতলকে বলবেন তোমার আবশ্যকীয় দ্রব্যসমূহ কি তোমার কাছে নেই সে ব্যক্তিটি জবাব দিবে হ্যাঁ তবে আমি কৃষিকাজ করতে চাই তাই সেই ব্যাপারে খুব তাড়াহুড়া করে বীজ বোপন করবে চান্নাতে যখন বীজ বোপন করবে চোখের পলক ফেরানোর আগেই সেখানে ফসল অঙ্কুরিত হয়ে বৃদ্ধি পাবে ফসল কর্তন করা হবে এবং এই ফসল পাহাড়ের মতো স্তূপিকৃত হয়ে যাবে আল্লাহ মহাতাল্লা তাকে বলবেন হে বুনিয়া দম তুমি এগুলো নিয়ে যাও কোনো কিছুই তোমাকে তৃপ্ত করছে না তখন সেই গ্রাম্য আরব লোকটি বলল ইয়া রাসুল্লাহ এই লোকটি দেখবেন হয়তো কোনো আনসার কিংবা কুরাইশ বংশের মধ্যেই হবে যেহেতু তারাই কৃষিকাজ করে আর আমরা তো বেদুইন আমরা কৃষিকাজ করি না এই কথাটি শুনে রাসুল্লাহ সাল্লা সাল্লাম হেসে দিলেন এবং এখানে লক্ষণীয় বিষয়টি হচ্ছে যে কিছু মানুষ তারা এতটাই কর্মপ্রিয় হয় কাজকে তারা ভালোবাসে এই কাজ তাদেরকে তৃপ্তি প্রদান করে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 না হলে আনসারদের মধ্য থেকে হবে এবং এই কথাটি শুনে রাসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি হেসে ফেলেছিলেন এবং তিরমিজি শরীফের একটি হাদিস থেকে আমরা আরও জানতে পারি যে জান্নাতে কেউ যদি চায় সন্তান জন্ম দিতে চায় সন্তান জন্ম দিতে চায় তাহলে গর্ভধারণ গর্ভাবস্থা সন্তানের জন্ম বেড়ে ওঠা এই সবগুলো হবে তাৎক্ষণিক ঠিক যেমনটি সে চায় এবং এই হাদিসটি আসলে কী বোঝাচ্ছে এই এই ব্যাপারে আলেমদের মধ্যে মত পার্থক্য আছে এবং অনেকের মতে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 কারণ সে জানে যে অন্য কেউ এই মর্যাদার যোগ্য সে নয় সুতরাং জান্নাতের প্রত্যেকের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ কাজ করবে এবং এই অনুভূতি তাকে বিভিন্ন বিষয় থেকে মুক্তিদান করবে তাকে যাই দেওয়া হবে সে সন্তুষ্ট থাকবে এমনকি যদি সে জান্নাত থেকে তাকে জান্নাতের উচ্চ স্তর থেকে তাকে নিচের কোনো একটি স্তরে নামিয়ে দেওয়া হয় তবুও সে তাদের খুশি এবং সন্তুষ্ট থাকবে এবং আমরা ইতিমধ্যেই সেই ব্যক্তিটির কথা বলেছি আপনারা স্মরণ করতে পারেন যে যে ব্যক্তিটি জান্নাতে সর্বশেষ ব্যক্তি হিসেবে প্রবেশ করবে একটি বর্ণনা এসেছে আলাস আল্লাহ সেই ব্যক্তিকে এই আমাদের সমগ্র দুনিয়ায় যা কিছু আছে তার দশগুণ দান করবেন এবং তার তাকে দুজন স্ত্রী তার সাথে সাক্ষাৎ লাভ করবেন এবং তার দুজন স্ত্রী তাকে বলবেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি অবশেষে আপনাকে আমাদের কাছে নিয়ে এসেছেন সেই সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তিটি তখন বলবে আল্লাহ আমাকে অনুগ্রহ করেছেন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 এগুলো বাজারে প্রচার করা হতো এমনকি রাসুল্লাহ সাল্লাহাম দাওয়াতের কাজের জন্য বাজারের এলাকাকে ব্যবহার করেছেন কেননা সেখানে একত্রে বিভিন্ন মানুষকে পাওয়া যেত জাননাতেও রাসুলুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন অনুরূপ একটি সুখ থাকবে বা বাজার বা মার্কেট প্লেস থাকবে তবে এর উদ্দেশ্য ব্যবসা জন্য নয় বরং এর উদ্দেশ্য হবে জান্নাতিরা সবাই একত্রিত হবে কুশল বিনিময় করবে এবং নিজেদেরকে উপভোগ করা আনন্দ উল্লাসে তারা মেতে উঠবে যেটা আমরা অনেক বড়ো বড়ো শহরে দেখতে পাই সিটি সেন্টার বা ডাউন টাউনের মতো এলাকা যেখানে মানুষেরা একত্রিত হয় আনন্দ এবং উল্লাস করার জন্য মুসলিম শরীফের হাদিসে রাসুল্লাহ সাল্লু ইসলাম বলেছেন যে জান্নাতে একটি সুখ বা বাজার বা মার্কেট প্লেস রয়েছে এবং আনাসর থেকে বর্ণিত তিনি সেই হাদিসটিতে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে জান্নাতবাসীরা উক্ত সুখ বা বাজার বা মার্কেট প্লেসে প্রতি জুমার দিনে একত্রিত হবে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 এবং শুধু তাই নয় জাহান্নামের অধিবাসীরাও এই ঘোষণা শোনার পর জাহান্নামের একটি স্থানে তারা একত্রিত হবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানের অঞ্চলে ফেরেজ তারা একটি ভেড়াকে নিয়ে আসবেন জান্নাত জাহান্নামের বাসিন্দারা সবাই গলা অত্যন্ত আগ্রহী এবং মনোযোগের সাথে দেখতে থাকবে কী ঘটনা করতে চলেছে অতঃপর ফেরেজ একটি ছুরি নিয়ে আসবেন এবং সেই ভেড়াটিকে কুরবানি করে দেবেন অতঃপর তারা জান্নাতবাসীদের উদ্দেশ্যে ঘোষণা করে বলবেন হে জান্নাতবাসীরা অনন্তকাল বেঁচে থাকো তোমাদের মৃত্যু নেই এবং জাহান্নামবাসীদের উদ্দেশ্যেও তারা ঘোষণা করবেন হে জাহান্নামিগণ অনন্তকাল বেঁচে থাকো তোমাদের আর মৃত্যু নেই সেই ভেড়াটি যাকে কুরবানি করে দিলেন ফেরেস্তারা সেটি ছিল মৃত্যু মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থলের সেই অঞ্চলে নিয়ে আসবেন একটি ভেড়ার আকৃতিতে এবং রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন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 জান্নাতিদের জন্য এই মুহূর্ত সবচেয়ে আনন্দের সর্বোত্তম মুহূর্ত এবং বিপরীতভাবে জাহান্নামীদের জন্য সর্বনিকৃষ্ট মুহূর্ত কেননা এর মাধ্যমে জান্নাতবাসীরা যেভাবে বুঝতে পারছে যে এই আনন্দময় জীবনের আর কোনো শেষ নেই অনন্তকাল তারা এই আনন্দ উপভোগ করবেন ঠিক তেমনিভাবে জাহান্নামীরাও বুঝতে পারছে এই কষ্টের আর কোনো পরিসমাপ্তি নেই তাদের আর কোনো আশা নেই আল্লা সুফ হানতলা কুরআনে বলেছেন তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালন কর্তা তাদেরকে জাহান নামে রাজাব থেকে রক্ষা করবেন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 সেখানে তাদের প্রার্থনা হলো পবিত্র তোমার সত্তা হে আল্লাহ আর শুভেচ্ছা হল সালাম আর তাদের প্রার্থনার সমাপ্তি হয় সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য এই কথা বলে সবার শেষে যে কথাটা তারা বলবে সেটা হচ্ছে আল্লাহামদুলিল্লাহ হিরবিল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সুতরাং এই ধরনের একটি অবস্থায় জান্নাতবাসীরা তারা মনে করবেন তারা হয়তো সব কিছুই পেয়ে গেছেন প্রতিদানস্বরূপ এত কিছু তারা জান্নাতে লাভ করেছেন তাদের মনে হবে এর থেকে বেশি হয়তো পাওয়ার আর কিছুই থাকতে পারে না কিন্তু না এর থেকে একটি বড় চমক তাদের জন্য অপেক্ষা করছে মুসলিমে বর্ণিত হাতিছে রাসু ইসলাম বলেছেন সেই চমকটি কি আল্লাহ সুত জান্নাতবাসীদেরকে বলবেন হে জান্নবাসীগণ তারা বলবে লাভবায়িক উপস্থিত হে রব হে প্রভু সৌভাগ্য এবং কল্যাণ তো আপনারই হাতে আল্লাহ বলবেন তোমরা কি সন্তুষ্ট হয়েছ তারা বলবে হে আমাদের প্রতিপালক আমরা কেন সন্তুষ্ট হব না আপনি আমাদেরকে এমন নিয়ামত এবং সুখ শান্তি দিয়েছেন যা কখনো অন্য কাউকে প্রদান করেননি আল্লাহ সব হানহাল বলবেন আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম কোনো কিছু দেব। তখন তারা বলবে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 তখন আমাদের মনটা আনন্দে ভরে ওঠে একইভাবে জান্নাতে যখন আমরা জানতে পারবো ইনশাআল্লাহতে আয়ালা যে আল্লাহ আমাদের আচরণে সন্তুষ্ট হয়ে গেছেন খুশি হয়ে গেছেন চিরস্থায়ীভাবে আমাদের আনন্দের মাত্রা এতটাই বেশি হবে যেটা কখনও কোনো কিছুর সমান হবে না সহি মুসলিমে বর্ণিত নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যখন জান্নাতবাসীরা জান্নতে প্রবেশ করবে তখন আল্লাহ সব রহমদ আল্লাহ বলবেন তোমাদেরকে আরও কিছু বাড়িয়ে দেই এমন কিছু কি তোমরা চাও তারা বলবে जन्नतबाषा बोल कि हमें चेहरा उज्जवल करें आनी कि हम्नाते प्रवेश करा के जहान नाम मुक्ति दें अर्थात तरा जाना बोलते चाहबें बसि होते आल्ला सुबह तला जाननाते प्रवेश करिए जहान नाम मुक्ति दिए चेहरा के उज्जवल करतपर आल्ला सुबह तला तीजे चेहरा पर्दा उठिए आल्ला सुलार पवित्र चेहरा के उन्मुक्त करबें তখন জান্নাত অনুভূতি হবে আমাদের যা কিছু দেওয়া হয়েছে তার সব কিছুর থেকে আল্লাহ সুবহান এই দর্শন আল্লাহ সর্বাধিক প্রিয় এই কথা বলার পর আসল উল্লাহ সাল্লাহাম আল্লাহ সুবহান সেই বাণীটি করেন যেখানে আল্লাহ বলেন للذين افسدوا أحسن للذين احسنوا الحسنى وزياده للذين احسنوا الحسنى وزياده ولا يرقهوا جوعهم قطرو ولا نبته ولا يرهق وجوههم قتر ولا ذلله ولا يرهق وجوههم قتر ولا ذلله خالدون যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম এবং আরও বেশি জিয়াদা এবং সেটা হচ্ছে আল্লা সুবহানহতাল্লাহকে সরাসরি দেখা আল্লাহর এই চেহারা যা আমরা জানি যে বর্তমানে অন্যান্য সকল সৃষ্টির কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে কাউকে এর দর্শন দেওয়া হয়নি কিন্তু চান্নাতে চান্নাতবাসীরা আল্লাহ সুহানতাল্লার চেহারাকে দেখতে সক্ষম হবে অন্যদিকে চাহান্নামবাসীদের জন্য যেটা সবচেয়ে বড় বঞ্চনা এবং কষ্টের আফসোসের একটা কারণ হবে সেটা হচ্ছে যে তারা তাদের স্রষ্টা আল্লা সু মোহাম্মদ আল্লাহকে কখনও দেখতে পাবে না আমরা জানি মুসা আল্লাহি ইসলাম তিনি আলা সু মোহাম্মদ আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন দুনিয়াতে অবস্থান করেই তিনি আলাহমত আল্লাহর সাথে কথা বলেছেন কোনো মাধ্যম ছাড়া সরাসরি এবং আমরা জানি মানুষের সৃষ্টিগত একটি বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যত বেশি পায় তার থেকে আরও বেশি চায় এ কারণে মুসা আল্লাহিম তিনি আল্লাহ মোহাম্মদ আল্লার সাথে কথা বলেই সন্তুষ্ট হতে পারলেন না তিনি বললেন যে হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ মাহমুদার সাক্ষাৎ লাভের জন্য মোসা আলাহিসাল্লাম অধীর হয়ে গেলেন আল্লাহমতাল্লাহ বললেন যে হে মোসা তুমি আমাকে দেখতে পারবে না কিন্তু মোসা আল্লাহি সাল্লাম এই ব্যাপারটিতে আরও আগ্রহ প্রকাশ করলে আল্লাহ মহম্মদ আল্লাহ তখন তাকে বললেন যে তুমি সেই পাহাড়টির দিকে তাকিয়ে দেখো যদি সেটা নিজের স্থানে দাঁড়িয়ে থাকতে পারে তখন আমি তোমাকে আমার চেহারা প্রকাশ করব। অতপুর আল্লাহ মহাম্মদ আল্লাহ সেই পাহাড়ের উপর এক নূর প্রেরণ করলেন এবং সেই নূরের কারণে সেই পাহাড়টি ভেঙে চৌচির হয়ে গেল ধুলায় মিশে গেল এবং মৌসা আল্লাহিসাল্লাম এই আলো এবং নূর দেখে পাহাড়ের এই অবস্থা দেখে তিনি অজ্ঞায়ন হয়ে গেলেন এবং তখন তিনি বুঝতে পারলেন যে দুনিয়াতে আমাদের এই চর্মচক্ষুতে আল্লাহ সুহাম তাল্লাহর সাক্ষাৎ লাভ করা এটা সম্ভব নয় আল্লাহর নূরের রূপ মহিমা সহ্য এবং উপলব্ধি করার মতো ক্ষমতায় দুনিয়াতে আমাদেরকে কাউকে দেওয়া হয়নি এবং যখন আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ আমরা তখন আল্লাহ সুহামতাল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারব এবং দুনিয়াতে এটা সম্ভব নয় কিন্তু জান্নাত কীভাবে সম্ভব হবে এর কারণ হচ্ছে জান্নাতে আল্লা সুহাম্মাল্লাহ আমাদেরকে বিশেষভাবে সৃষ্টি করবেন যেমন আল্লাহ সুহাম্মাল্লাহ জান্নাতের নারীদের সম্পর্কে বলেছেন নিশ্চয়ই আমি তাদেরকে সৃষ্টি করেছি বিশেষ সৃষ্টিতে জান্নাতে আমাদের গঠন এবং অবয়ব হবে আরও শক্তিশালী উন্নত হবে যেন আমরা জান্নাত উপভোগ করতে পারি জাননাতে এত বেশি সুখ এবং ভোগের উপকরণ থাকবে যা সাধারণ অবস্থায় আমাদের দেহের পক্ষে ধারণ করা সম্ভব নয় আসদুল্লা সাল্লাসালাম বলেছেন যে জাননাতে একজন মানুষের একশো জন মানুষের সমান শক্তি থাকবে এবং আমরা ইতিমধ্যেই বলেছি যে জান্নাতের একজন মানুষের শক্তি সামর্থ্য এত বেশি হবে যেটা দুনিয়ার একজন মানুষের সাথে যদি আমরা তুলনা করি তাহলে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষও জান্নাতের একজন মানুষের সাথে তুলনা করলে দুনিয়া মানুষটি হবে যেন একজন দুর্বল অক্ষম ব্যক্তি একজন জান্নাতি ব্যক্তির জন্য এটা অনেক বড় একটি মর্যাদা যে আলস মহমতাওয়াল্লা তাদেরকে এমনভাবে সৃষ্টি করবেন তারা আলসু মহামতাল্লার চেহারাকে দেখতে সক্ষম হবে এবং এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় বড়ো করে একটি বিষয় এবং জান্নাতের নিম্ন স্তরে যারা বাসিন্দা থাকবেন তারা আলসু মোহামতাল্লাহকে সপ্তাহে একবার দেখতে পারবেন এবং এটা হবে জুমার দিনে সালাতুল জুমা এটা হচ্ছে সেই সময় জুমা একটি বিশেষ দিন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 আদমকে সৃষ্টি করেছিলেন এবং এটা হচ্ছে সেই দিন যেদিন কিয়ামত সংঘটিত হবে জাননাতে আমাদের সফর মোটামুটি এখানেই শেষ তবে ছোটো খাটো কিছু বিষয় এখনও বাকি রয়ে গেছে এবং জান্নাতের মানুষদের সম্পর্কে এবং জান্নাত এবং দুনিয়ার কিছু তুলনামূলক আলোচনা করার প্রয়োজন আমাদের রয়েছে জান্নাতে যারা পরবর্তীতে প্রবেশ করবেন জাহান্নাম থেকে এসে শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন তাদের সম্পর্কে রাসুল্লাহাম বলেছেন যে কিছু মানুষ তাদের কৃত গুনাহের কারণে আযা ভোগ করবে এবং সেই জন্য জাহান্নামের আগুনে তারা ঝলসে যাবে অতঃপর আল্লাহ সুহাম তাল্লাহ তার রহমত এবং দয়ার কারণে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদেরকে জান্নাতের বাসিন্দারা সম্বোধন করবে বা তাদেরকে সম্বোধন করা হবে আল জাহান্নামিন বা জাহান্নামি বলে সুতরাং জাহান্নাম থেকে জান্নাতে গমনকারীর ব্যক্তিরা জান্নাতে যাবার সময় তাদের চামড়ার রঙ পরিবর্তিত হয়ে যাবে জাহান্নামের আগুনে দীর্ঘদিন পড়ার কারণে এবং জান্নাতের মানুষরাও তাদেরকে দেখে এটা বুঝতে পারবে এবং তাদেরকে জাহান্নামিহীন বলে সম্বোধন করবে এবং তাদেরকে জাহান্নামিহীন বলে সম্বোধন করা হবে এটা আসলে মনে হতে পারে আমাদের কাছে যে এটা হয়তো তাদের জন্য একটি অপমানজনক বিষয় হবে বা একটি বৈষম্যের সৃষ্টি করবে যে এই লোকগুলো জাহান্নাম থেকে পরবর্তীতে জান্নাতে প্রবেশ করেছে ব্যাপারটা আসলে সেরকম নয় জান্নাতে কোনো ধরনের বৈষম্য থাকবে না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 কিন্তু যখনই তারা জাননাতে প্রবেশ করবে তাদের অতীতের সমস্ত হিসাব নিকাশ চুকে যাবে আল্লাহ সুহাম্মাল্লাহ তাদেরকে ভালোবাসবেন আল্লাহ তাদেরকে নিয়ে সন্তুষ্ট এবং খুশি থাকবেন এবং এছাড়াও আল্লাহ সুহামতাল্লাহ এই লোকগুলোকে চূড়ান্তভাবে ক্ষমা করে দেবেন সুতরাং তাদেরকে যখন জাহান্নামিন বলে সম্বোধন করা হচ্ছে ডাকা হচ্ছে সেটা মূল্য তাদেরকে অপমান করার জন্য নয় বরং সেটা হচ্ছে পরস্পরকে চেনার জন্য পরিচয় করার জন্য আসল সাল্লাম বলেছেন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 তার তারপর বলা হবে হে জাহ্নাতবাসীরা এদের ওপর পানি বরষণ করো অতপর তারা এমনভাবে তরতাজা ঘাসের মতো সজীব হয়ে উঠবে যেভাবে প্রবহমান স্রোতের ধারে বিজঙ্কুরিত হয়ে ওঠে সুতরাং এই হাদিসে যাদের কথা বলা হচ্ছে তার হচ্ছে সেই সমস্ত বিশ্বাসী মুসলিম যারা নিজেদের গুনাহের কারণে জাহান্নামে শাস্তি ভোগ করবে এবং জাহান্নামে শাস্তি ভোগ করার পর জাহান্নামে সেই তীব্র আগুনে পুরে কয়লার মতো হয়ে যাওয়ার পর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 তাই লোকটি মনে করেছিল যে রাসুল্লা সাল্লাম হয়তো মক্কার বাইরে কোথাও অবস্থান করেছেন এবং সত্যি বলতে আমরা জানি রাসুল্লাহ সাল্লামের অভিজ্ঞতা সেটা ছিল কেননা শৈশবে তিনি একসময় রাখাল বালক ছিলেন এবং ব্যবসার কাজে বিভিন্ন স্থানে গমন করেছেন এবং এই বিষয়টি সম্পর্কে বুখারি এবং মুসলিমে উল্লেখ করা হয়েছে যে নবীগণ ফেরেস্তাগণ এবং ইমানদারগণ সুপারিশ করবেন সবার সুপারিশ যখন সমাপ্ত হয়ে যাবে নবীগণ ফেরেস্তাগণ এবং ইমানদারদের সুপারিশ শেষ হয়ে যাওয়ার পর মহাপরাকালী আল্লাহ বলবেন আমার সুপারিশ বাকি আছে তিনি জাহান্নাম থেকে অগ্নিদগ্ধ এক মুষ্টি লোককে বের করে নিয়ে আসবেন তাদেরকে জান্নাতের সম্মুখে একটি নদীতে ছেড়ে দেবেন এবং সেই নদীটির নাম হচ্ছে মাউল হায়াত জীবন নদী সেখানে তারা নতুনভাবে বেড়ে উঠবেন গঠিত হবেন ঠিক যেভাবে নতুন পরিমাটি পেয়ে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 এবং এই হাদিসটি রয়েছে সহি মুসলিমে আবু সাঈদ আল ক্ষুদ্রি রাজি আল্লুআ বর্ণিত রাসুল্লাহাম বলেছেন কিয়ামতের দিন একজন ঘোষক ঘোষণা করবে প্রত্যেক জাতি যারা যে জিনিসের ইবাদত পূজা করত তারা যেন সেই জিনিসের অনুগমন করে ফলে মূর্শিকদের মধ্যে আর কি অবশিষ্ট থাকবে না যারা আল্লাহ ছাড়া মূর্তি এবং মূর্তি পূজার বেদিতে উপাসনা করত তাদের সবাইকে একত্রিত করে জাহান নামে নিক্ষেপ করা হবে অবশেষে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 এবার তাদেরকে জিজ্ঞাসা করা হবে এখন তোমরা কী চাও তারা বলবে আমরা প্রিপাসার্থ হে প্রভু আপনি আমাদেরকে পানি পান করান অতঃপর তাদেরকে তাদের দিকে ইঙ্গিত করে বলা হবে যাও পানি পান করো গিয়ে তাদেরকে জাহান্নামের দিকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নাম দেখে তাদের কাছে মরিচিকার মতো মনে হবে আগুনের লেলিহান শিখা পানির মতো ঢেউ খেলতে থাকবে এক অপরটিকে গ্রাস করে ফেলছে মনে হবে এরপর তারা পানির আশায় জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে অতঃপর সেখানে অবশিষ্ট লোকদের মধ্যে দাঁড়িয়ে থাকা নাসারাদেরকে ডাকা হবে খ্রিস্টানদেরকে ডাকা হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কী সেই করতে তারা বলবে আমরা আল্লাহর পুত্র মসিহ ইস আর ইবাদত করতাম তাদেরকে হবে তোমরা মিথ্যা কথা বলছো কেননা আল্লাহর কোনো স্ত্রী বা পুত্র নেই তাদেরকেও জিজ্ঞাসা করা হবে তোমরা এখন কী চাও তারা বলবে আমরা পিবাসার্থ হে প্রভু আপনি আমাদেরকে পানি বান করতে দিন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 তখন তাদেরকে সিজা করার অনুমতি দেওয়া হবে সাথে সাথে সবাই সিজদায় পড়ে যাবে কেউ অবশিষ্ট থাকবে না কিন্তু যারা আত্মরক্ষামূলক অথবা লোক দেখানোর জন্য সিজা করত তারা সিজা করতে চাইলে তাদের মেরুদণ্ডের হার শক্ত হয়ে একটি তক্তার মতো হয়ে যাবে ফলে তারা সিজদা করতে চাইলে পিছন দিকে চিত হয়ে পড়ে যাবে অতঃপর সিজদায় অবনত লোক মাথা তুলে প্রথমবার আল্লাহকে যে আকৃতিতে দেখেছিল ঠিক সেই আকৃতিতেই দেখতে পাবে তিনি বলবেন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 তাদের তেহারার জন্য হারাম হয়ে যাবে তাদের বহু সংখ্যক লোককে যা থেকে বের করে নিয়ে আসা হবে আগুন তাদের কারো পায়ের নলা পর্যন্ত কারো পায়ের গোড়ালি পর্যন্ত চালিয়ে ফেলবে অতঃপর তারা বলবে হে আমাদের প্রভু এখন আর এমন কোনো ব্যক্তি অবশিষ্ট নেই যাদেরকে বের করার জন্য আপনি নির্দেশ দিয়েছিলেন অতঃপর আল্লাহ সুমতলা বলবেন আবার যাও যাদের অন্তরে এক দিনার পরিমাণ কল্যাণ বা ইমান তারা দেখতে পারবে তাদেরকে বের করে আনো এভাবে তারা অনেক লোককে বের করে নিয়ে আসবে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 আর যদি তা সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল সবাব দান করেন্লা সু কারো উপর এক বিন্দু পরিমাণ জুলুম করেন না বরং তিনি তো এত দয়ালু যে নেকির কাজ যদি একটি হয় তবে তিনি তার পরিমাণ দ্বিগুণ করে দেন এবং এর সাথে তিনি নিজের পক্ষ থেকেও বড় কিছু পুরস্কার যোগ করেন সুতরাং এই দীর্ঘ হাতিসটির মাধ্যমে আমরা জানতে পারলাম যাদের অন্তরে অনুপরিণে ইমাম থাকবে তাদেরকে একসময় জাহান্নাম থেকে বের করে আনা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে তাদেরকে সমাক্ত করা হবে ফেরজ তাদেরকে কিভাবে চিনবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ফেরজ তাদেরকে চিনতে পারবেন তাদের সাজেদার সিজিদার চিহ্ন দ্বারা কারণ জাহান্নামের আগুন আদম সন্তানের সব কিছুকে পুরিয়ে ফেলবে শুধুমাত্র সিজিদ্দার চিহ্নগুলো ব্যতীত সুতরাং এই মানবদেয়ের সব কিছু পুড়ে যাবে জাহান্নামের আগুন সব কিছুকে পুরিয়ে ফেলবে শুধুমাত্র সিজিদার স্থানগুলো ছাড়া এর মধ্যে একটি বড় বিশেষ ইঙ্গিত রয়েছে কেউ যদি সলাদ আদায় না করে তাহলে তার শরীরে কিভাবে সিজদার চিহ্ন থাকতে পারে ফেরেজরা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 ব্যাপারটা কেমন হবে আপনারা একবার চিন্তা করে দেখুন আমরা অনন্তকাল বেঁচে থাকবো আমাদের মধ্যে কোনো কোনোরকম দুঃখ কষ্ট হতাশা থাকবে না আমরা যা চাইব জান্নাতে তাই পাবো এবং এই দুনিয়ার সকল প্রকার আনন্দ উত্তেজনা গুরুত্ব হারিয়ে ফেলবে যেন এগুলো কিছুই নয় কাজেই আসুন আমরা সময় থাকতে সচেতন হয়ে জেগে উঠি বুহারিতে বর্ণিত একটি হাতিসে উল্লেখ করা হয়েছে আলাহ সুবাহতআলা যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন তিনি জিব্রাহল আলাহ ইসলামকে পরিদর্শন করতে পাঠিয়ে দিলেন দেখে আসো জান্নাত এবং জাহান্নাম দেখে আসো ইব্রাহিল আল্লাহ ইসালাম তিনি জান্নাত এবং জাহান্নাম কেমন সেটা দেখতে গেলেন যখন তিনি জান্নাতের বিভিন্ন সামগ্রী ভোগবিলাসের বস্তু উপভোগ আনন্দ ইত্যাদি দেখলেন দেখে এসে তিনি বললেন তিনি আলহাম মহাতালের কাছে রিপোর্ট প্রকাশ করলেন আপনার ইজ্জতের গসম যে কেউ জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কে শুনবে সেই তাতে প্রবেশের ইচ্ছা করবে অর্থাৎ তিনি যেন বলছেন যে ইয়া আল্লাহ আমি বুঝতে পারছি না কি করে একজন মানুষ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 এবং এত কিছু দেওয়ার পরেও আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারবো না আমরা জান্নাতে প্রবেশ করবো কিনা রাসুল্লাহ সাল্লাহসাল্লাম আমাদেরকে বলেই দিয়েছেন যে সেখানে যেতে হলে আমাদেরকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে সহি বুখারি এবং মুসলিমে বর্ণিত রয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জাহান্নাম সব ধরনের কামনা বাসনা কুপ্রবৃত্তি এবং লালসা দ্বারা পরিবেষ্টিত এবং জান্নাত হচ্ছে সব ধরনের অপছন্দনীয়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 এবং তিনি আরও বলেছিলেন যে আমি তো এমন কোনো কারণও দেখছি না যে একজন মানুষ জাহান্নাম নার সম্পর্কে জানবে কিন্তু সেখান থেকে বেঁচে থাকতে পারবে না অর্থাৎ ইব্রাহীল আলাহি সাল্লামের কাছে তার কমন সেন্সের কারণে তার কাছে এই বিষয়টা এরকম মনে হয়েছে যে সবাই জান্নাতে যাওয়ার জন্য যা যা করণীয় লাগবে সেগুলো করবে এবং অবশেষে সবাই তো জান্নাতেই চলে যাবে কেউ জাহান্নামে যাবে না কিন্তু এরপর আল্লাহ মোহামতাল্লাহ ইব্রাহীল আলাহি ইসালামকে পুনরায় জান্নাত এবং নার জাহান্নাম পরিদর্শন করে আসার নির্দেশ দিলেন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 সেখানে দাঁড়িয়ে গেল এবং পোকামাকড়গুলোকে আগুনে লাফিয়ে পড়া থেকে রক্ষা করতে শুরু করলো রাসুল্লাহ সাল্লামের সাথে আমাদের সম্পর্কটা এরকম রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যে আমি তোমাদের কাপড় ধরে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে যাইছি। কিন্তু তবুও তোমরা জোর করে এর প্রতি অগ্রসর হচ্ছে। অন্ধকার রাতে বাইরে খোলা জায়গায় বাতি জ্বালিয়ে দেখবেন সেখানে আলো মনে করে পোকামাকড় এসে ঝাঁপ দেয় এবং খুব দ্রুত তারা ছুটে এসে আগুনে ঝাঁপ দেয় এবং নিজেরা সেখানে ধ্বংস হয়ে যায় আগুন জিনিসটা যতটাই ভয়াবহ হোক না কেন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 আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং আমরা বলেছি যখন ইব্রাহীল আলাইসাল্লাম জান্নাতের দিকে গেলেন এবং সেখানে গিয়ে যখন পরবর্তীতে দ্বিতীয়বার যখন জান্নাত পরিদর্শনের জন্য আলাসু মোহাম্মদাল্লাহ তাকে সেখানে প্রেরণ করলেন তিনি দেখতে পেলেন জান্নাতের পথে এত বাধা এবং বিপত্তি এবং জান্নাতকে ঘিরে রাখা হয়েছে সব ধরনের অপছন্দনীয় বস্তু দ্বারা এরপর আলসুক মোহাম্মদার কাছে এসে তিনি রিপোর্ট প্রকাশ করলেন তখন তিনি বললেন যে এখন আমার মনে হয় না কেউ জাননাতে যেতে পারবে বরং সবাই জাহান্নামেই তো পতিত হবে ইমাম আনবী রহেমাউল্লাহ যিনি সহি মুসলিমের অন্যতম সেরা হাদিসের ব্যাখ্যাার তিনি এই হাদিসটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে জাহান্নাম এবং জান্নাত পর্দা দ্বারা আবৃত একজন মানুষ জান্নাত বা জাহান্নামে যেতে পারবে না যদি সে সেই পর্দাটিকে অতিক্রম না করে যদি সে সেই পর্দাটিকে উত্তোলন না করে এবং এই পর্দা ভেদ করে জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে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 সুতরাং জান্নাতের একজন বাসিন্দা হয়তো অনেক সম্পদের মালিক হয়ে যাবে কারণ আমরা জানি জাহান্নামের বাসিন্দাদের তুলনায় জান্নাতের বাসিন্দাদের সংখ্যা অনেক কম এক হাজারে একজন ব্যক্তি জান্নাত লাভ করবে বাকিরা জাহান্নামে পতিত হবে আল্লাহ মোহাম্মলা কুরআনে বলেছেন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 অধিকাংশ মানুষ যারা জান্নাত লাভ করবেন তারা হচ্ছেন দরিদ্র বিনয়ী ব্যক্তি দরিদ্র ব্যক্তিরা সাধারণত বিনয়ী হয়ে থাকেন কারণ তাদের এমন কোনো সম্পত্তি বা এমন কিছু থাকে না যেটা তাকে অধ্যত্ত করতে পারে পথপুষ্ট করতে পারে সে কারণে তারা সৎকর্মের প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকেন এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে জান্নাতের জনসংখ্যার অধিকাংশ আসন তারাই দখল করে রাখবেন এবং এই হাদিস্টির অর্থ কখনোই এটা নয়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 সাহাবাদের মধ্যে যেই দশজন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ শুনেছিলেন যে দশজনকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছিল তাদের অধিকাংশই ছিলেন সবচেয়ে ধনীদের অন্তর্ভুক্ত আবু বকর আসিদ্দিক ওমর ইবুল খাত্তাব রাদিউতালহ তারা সম্পদশালী সাহাবাদ ছিলেন ওসমান ইবনে আফান নিঃসন্দেহে সবচেয়ে ধনীদের একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউ যিনি এই সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন ছিলেন তিনি ছিলেন সেই সময়ের কোটিপতি একই কথা আলী ইবনি আবিদ আলী বাদিউত্তোলানোর ক্ষেত্রে शली तारा दिन सम्पदल छें ता सबाई जानत सम्पद क्यय करते समस्या हे एट जख एक व्यक्तर दुरबलता दरिद्रता दूर हो जाए जो अर्थवित मोहता के प्रलुब्ध कर फेले तक से अहंकारी हो पथप्रस्ट हो जाए एक दरिद्र व्यक्ति जीत किसके साधारणतल महतलारति निकटवर्ती थकें और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 আবার কিছু মানুষের জন্য অসুস্থতাই উত্তম আল্লাহ যদি দান করতেন তবে সেটাই তাদেরকে পথমপ্রষ্ট করে দিত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য কি উত্তম সেটা তিনি ভালো জানেন